মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম taman kana yarjū liqa'a rabbih faly'amal 'amalan saliha. সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আলোচনা করছি আমুলহ সম্পর্কে আমরা ইতিপূর্বে কয়েকটি দিক উল্লেখ করেছি আজকে আমুল কবুলের যে শর্ত রয়েছে দুইটি তার মধ্যে অন্যতম একটি হলো মোতাবেয় রসুল্লাহিস্লাহ আলি আসাল্লাম যে আমুলটি আমি করব সে আমুলটি যেন রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের দেওয়া পদ্ধতি মোতাবেক হয় আমরা আগেই জেনেছি যে প্রথমত আমুলটি করতে গেলে অবশ্যই অবশ্যই সেখানে আল্লাহ রাবুল আলমিনকে একমাত্র সন্তুষ্টি করার জন্যই করতে হবে যদি সেটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য উদ্দেশ্য হয় তাহলে নিঃসন্দেহে এটা শিরকে পরিণত হবে অনুরূপ দ্বিতীয় শর্ত যেমন ভাবে দুইটি শর্তের কোনো একটি যদি না থাকে তাহলে সেটা এবাদত বলে গণ্য হবে না তার দ্বিতীয় শর্ত হলো সেটা হতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আর এটা যদি রসুল্লাহ সাল্লামের তরিকায় না হয়ে অন্য কারো তরিকা হয়ে থাকে তাহলে শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় বেদাত বেদাত তাকেই বলা হয় যেটা রসুল্লাহ সাল সাল্লাম এবং সাহাবিদের যুগে এবাদত হিসাবে তিন হিসাবে স্বীকৃত ছিল না সেটাকে শরীয়ত হিসাবে তিন হিসাবে স্বীকৃত দেওয়ার নাম হলো বেদাত এখানে একটু কথা আপনাদের সামনে বলতে চাই কোনো ব্যক্তি যে কোনো আমুল করবে যেটা আমলে সলেহ নয় ইচ্ছা অনুযায়ী করে যাবে তার কি কোনো প্রতিদান নেই তার কি কোনো পরিণাম নেই অবশ্যই পরিণাম আছে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা এই বিধান রসুল্লাহ সাল সাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত এই পথ অবলম্বন না করবে তার জন্য ভয়াবহ দিক রয়েছে আল্লাহ রব আলম বলছেন তোরা ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এবং যার কারণে আমার সাথে যে তাদের সাক্ষাৎ হবে এই সাক্ষাৎকে তারা মেনে নেয়নি স্বীকৃতি দেয়নি তাদের আমুল আল্লাহরুল আলম বলছেন তাদের পরিণাম হলো একমাত্র জাহান্নাম কারণ হলো আমার পক্ষ থেকে আসা বিধানকে তারা এবং আমার রসুলকে তারা ঠাট্টা করেছে ভৎসনা করেছে বিদ্রুপ করেছে কারণ আমার পক্ষ থেকে আসা বিধান তারা মানেনি এবং রসুল্লাহ সল্লা আলহিসলাম যে পথ যে তরিকা দিয়েছে এই তরিকাকে তারা গ্রহণ না করে অন্য তরিকা গ্রহণ করেছে আর যখনই এটা করতে যাবে তখনই তাদের ফলাফল খারাপ হবে রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম এই মর্মে আরও কঠোর বাণী প্রদান করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এক্ষেত্রে বলতে চাই আমুল করলেই সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না বরং আমুলটা করতে আমুলের সলেহ যা কুরআন এবং সন্না দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুরাল চার নম্বর হামিয়া। আল্লাহ বলেন যে অনেক আমুলকারী আমুল করতে করতে পরিশ্রান্ত হয়েছে ক্লান্ত হয়ে গেছে তাসলা তাসলানারণ হামিয়া মাঠে দেখা যাবে ওই সমস্ত ব্যক্তি নিক্ষিপ্ত হচ্ছে আমরা আমুল করতে করতে যদি আমরা ক্লান্ত হয়ে যাই সারাটি জীবন যদি আমুল করেই যায় ওই সেই আমুলটি কোরআন এবং সুন্না মোতাবেক যদি না হয় তার বিনিময়ে জাহান নামে যেতে হবে এটা পরিষ্কার শুধু তাই নয় আল্লাহ রাবুল আলম সুরা আলফুর খান তেইশ নম্বর আয়তে বলেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের আমুল সমূহ দেখার জন্য অগ্রগামী হবা আল্লাহরা অতঃপর সমস্ত আমুলকে আমি একেবারে ধুলাই ধূসরিত করে দেব সবগুলোকে নষ্ট করে দেব বুঝা যাচ্ছে আমুল করলেই হবে না আমুলটা সঠিক হতে হবে শুধু তাই নয় রসুল্লাহ সাল আলহাসাল্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসা আমরুনা কোন ব্যক্তি যদি কোন আমুল করে কেউ যদি কোনো আমুল করে লাইসা আলাই সে আমুলটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই ফহ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওইটা মানা যাবে না ওটা চলবেই না সহি প্রথম খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লাহ বলেন যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় যেটা শরীয়তে নেই রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওই আমুলটা করা যাবে না এটা স্পষ্ট করে মুসলিম জাতিকে মানব জাতিকে লক্ষ্য করতে চেয়েছেন যে শরীয়তের মধ্যে থেকে আমুল করতে হবে সম্পৃক্ত কথা সংশ্লিষ্ট একটি বিষয় আপনাদের জানিয়ে দিই আমাদের দেশে হোক এবং গোটা বিশ্বেই সারা ওয়ার্ল্ডে একটি বিষয় পরিচিত আছে যে যে কোনো কাজকে ভালো মনে করে করা হয় যার কোনো ভিত্তি নেই শরীয়তের পরিভাষায় সেটাকে আমরা বলতে পারি আলবিদাহ অর্থাৎ বেদাত আর এখানে আমরা বাংলা ভাষায় বলতে পারি সেটা ভুয়া ভুয়া আমুল যেটা সেটা যে জিনিসটি ভুয়া সেটা আমরা গ্রহণ করি না আমরা সচেতনের ব্যাপারে কিন্তু শরীয়তের নামে কোনো জিনিস যদি ভুয়া তৈরি হয় সেটা তো গ্রহণযোগ্য হতেই পারে না আর এই ভুয়া মূলটাই শরীয়ত যেটা বলছে মা আহ আলা বা ভুয়া মূল তাকেই বলা হয় যা পূর্বে ছিল না পূর্বে তার কোন দৃষ্টান্ত ছিল না পরে তো ঘড়ি ছিল না ব্যবহার করে থাকি এটা তো রাসুল্লাহ সাল আলাইসালামের যুগে ছিল না সমন্বিত দর্শক মন্ডলী আসলে আমাদের বুঝতে একটু ভুল হয় যে আরেকটি কথা এখানে বলা যেতে পারে যে আমিও তো ছিলাম না রাসুলের যুগে আপনিও তো ছিলেন না এই যুগে আমার আবার আপনার জন্ম নেওয়া ঠিক হয়েছে না এটাকে বেদাত বলে না। ভেদাত আবিধানিক অর্থে শাব্দিক অর্থে এটাকে আমরা বেদাত বলে থাকি যে কোনো জিনিস নতুনভাবে সৃষ্টি হওয়া যা ইতিপূর্বে ছিল না আল্লাহ সাথে রহিমুল্লাহ কেতাবুল ইতেসামের মধ্যে প্রথম খণ্ডের। একশো পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলেন তিনি শরীয় চোখে বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে বেদাত আসলে তাকেই বলে যা দিন মনে করে চালু করা হয় এবং रबील्लाबुल आलमीन सन्तुष्टी जाते आल्ला नैकट्य पावा उद्देश्य असलान जेटाते दलिल ना असलान हकफान हमक কোনো ইঙ্গিত বা মূল কোন দলিল যার প্রতি নাই তাকেই বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম এটা যে আধুনিক যে হচ্ছে। এই আবিষ্কার দ্বারা আমরা কখনো আল্লাহ করি না তবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের বিধানকে সুন্দর করে সহজ করে তুলে ধরার জন্য এই আধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করব। এটা তো শরীরত্ব স্পষ্টভাবে আবিধানিক অর্থে আমরা বেদাত বলতে পারি এরকম উল্লেখ করতে চাই যে কোরআন এবং সন্ন্যার যেটা অনুমোদন দিয়েছে সেটা আমরা গ্রহণ করবো এছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করতে যাব না সম্মানিত দর্শক মন্ডলী ছোট্ট একটি বিরতি নিচ্ছে। রাহমতুল্লাহ কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা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 বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে দেখুন আল্লাহ ন প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে আবু হুরায় হতে বন্দিত রসুল্লাহ সাল্লু আল্লু সাল্লাম একতা জিজ্ঞেস করেন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 मिथ्या दिली मुस्लिम चतुर्थ खंड सबहाराचार छ हजार इधिकारे रक्षा सततार समर्थन खंडन मोहम्मद অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় চোখে ভালো এটা আমাকে লক্ষ্য রাখতে হবে দেখুন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বাসাই ছিলেন না একদা জন ব্যক্তি রাসুলের স্ত্রীদের কাছে গেল। গেলাম তারা রসুল সাল্লা এবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন অর্থাৎ আল্লাহ কিভাবে এবাদত করেন সেটা জিজ্ঞেস করার জন্য তারা গেলেন কিন্তু ফালাম্মা বিহা যখন তাদেরকে খবর দেওয়া হলো যে আল্লাহ রাসুল এভাবে এবাদত করতেন এবং তারা বলল রাসুলের আমুল সমূহকে খুব কম মনে করল সম্মানিত দর্শক মন্ডলী আপনি আমি লক্ষ্য যদি করি যে আল্লাহ রাসুলের যুগে রাসুলসাল্লাহ কে তারা কম মনে করলো সুতরাং একজন বললো আমি ঘুমাবো না আর একজন উফতির আমি প্রত্যেক দিন পালন করব আমি শিয়াম বাদ দেব না আরেকজন বললো নিসা আমি মেয়েদেরকে বর্জন করব আমি বিবাহ সাদী না রসুল্লাহ সাল আলাইসাল্লামের এবাদত দেখে তারা মনে করল রাসুলের এবাদত কম যে আজকের যুগে আমরা বহু মানুষ এটা করে থাকছি যে কোথায় রাসুল সাল্লাম আর কোথায় আমরা সুতরাং এখন বেশি বেশি এবাদত করতে হবে এই ওয়াদা যখন করে ফেললো তারা তিনজন ঠিক এই মুহূর্তে রাসুল্লাহ সাল আলহিম বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পরে তিনি বললেন আকুল তুমি কেদা বা কাদা তোমরাই কি তারা যারা এই সমস্ত এই সমস্ত কথা বললে বলে তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি তাকুয়াশীল আমার মতো তোমরা তাকুয়াশীল হতে পারবে না আমি তাদাই করি আবার ঘুমাই ও আসুমু উফতির আমি সিয়াম পালন করি আবার সিয়াম বাদ আমার আমরা প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে বিনীত স্বরে জানাতে চাই যে যদি রসুল্লাহ আলাইসাল্লামের মতো ইবাদত আমরা না করতে পারি তার দেওয়া বিধানের অনুসরণ যদি না করি বরং বেশি বেশি যদি করতে চাই ভালোর নামে তাহলে তার পরিণাম ভয়াবহ হবে অর্থাৎ রাসুলের উন্মত থেকে ওই ব্যক্তি বেড়ে হয়ে যাবে নিঃসন্দেহে এই হাদিস প্রমাণ করে সুতরাং আর কখনো যেন মনে না করি আল্লাহ রাসুল তার সব পাপ মাপ আগের পিছের সমস্ত পাপ ক্ষমা সুতরাং আমাকে বেশি বেশি করে এবাদত করতে হবে এই ধারণাটা ভুল ধারণা এক্ষুনি আসে আমরা জানতে চাই যে আমুলের সলের নামে যদি কোনো আমুল করি তাহলে তার পরিণামটা কি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রথমটি আলোচনা করব এই মর্মে যখনই কোনো আমল আপনি শরীয়তের নামে চালু করলেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন তাই তখনই দেখতে হবে যে দিন ইসলাম পরিপূর্ণ অথচ আপনি তার মধ্যে একটা জিনিস সৃষ্টি করলেন এর অনুমোদন নেই আল্লাহর আজকের দিন আমি তোমাদের দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম যে ইসলাম পরিপূর্ণ তার মধ্যে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন কেন আর নতুন আমুলের সন্ধান থাকবে কেন তাহলে মনে করতে হবে হয়তো তার ছাত্র ইমাম সাফিকে বলেন ইন্নাসান শুনে রাখো হে মোহাম্মদ কেউ যদি কোনো একটি নতুন আমুল তৈরি করে এবং সেটাকে তারা ভালো মনে করে জামা আন্না মোহাম্মদ যদি কোনো মানুষ ভালো করে কোন আমুল তৈরি করে আর সেটা করতে থাকে তাহলে বুঝতে হবে কারণ আল্লাহ রে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন আর তুমি তার মধ্যে একটা জিনিস সৃষ্টি করবে না দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার সুযোগ ইসলাম রাখেনি এই স্থান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কোন ব্যক্তি যদি কোন কিছু আমুল করে তাহলে বুঝতে হবে এই আদর্শ দিয়ে যেতে পারেননি মনে রাখা উচিত প্রত্যেক ব্যক্তিকে মনে রাখা উচিত পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লাম যা দিয়ে গেছেন যা করে গেছেন সেটাই হল সবচেয়ে শ্রেষ্ঠ এর চেয়ে বড় এর চেয়ে উত্তম এর চেয়ে নমুনা পূর্ণ আদর্শ আর কিছু হতে পারে না আল্লাহ তোমাদের জন্য রসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং আমি উত্তম আদর্শ কোথাও খুঁজতে না আর যাকে সো রাসুল দিয়ে গেছেন সেটাই উত্তম আদর্শ এর বাহিরে কোন উত্তম থাকতে পারে না কোন মানুষ উত্তম বিধান দিতে পারে না এটা পরিষ্কার আর আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটার মধ্যে যত সুন্দর যত হক যত সততা যত ন্যায় সব মধ্যে আছে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট ভাবে বলেন সুরাল একশত পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব আলিন এই মর্মে বলেন তাহলে বোঝা গেল শরীয়ত পরিপূর্ণ শরীয়ত চূড়ান্ত এই ক্ষেত্রে আমরা নতুন কিছু বিধান তার মধ্যে প্রবেশ করাতে পারি না আমাকে বিশ্বাস রাখতে হবে শরীয়ত পরিপূর্ণ সুতরাং অন্য কিছু এর মধ্যে ঢুকাব না দ্বিতীয় প্রবেশ করালে সেখান থেকে একটা জিনিস উঠে যায় নষ্ট হয়ে যায় বাস্তবতা আমরা দেখতে পাই যদি একটা ভর্তি গ্লাস আপনি রাখেন সে দুধের হোক বা পানির হোক এই গ্লাসের মধ্যে ভর্তি গ্লাসের মধ্যে যদি অন্য কিছু প্রবেশ করাতে চান তাহলে যেটা প্রবেশ করাচ্ছেন যেটা ঢোকাচ্ছেন সেটা স্থান লাভ করবে আর গ্লাস থেকে কিছু জিনিস পড়ে যাবে চাই মধু হোক হোক, পানি হোক সেটা পড়ে যাবে এটা বাস্তবতা এই জন্য হাসান বিন আতিয়া বলেন যা হাসান সনদে দারিতে বর্ণিত হয়েছে আটানব্বই নম্বর হাদিস হাসান বিন আতিয়া বলেন কোন জাতি যদি তাদের দিনের মধ্যে কোন নতুন আমুল তৈরি করে আল্লাহর থেকে পর্যন্ত ওই দিনকে আল্লাহ আব্বুল আলমিন আর ফেরত দেন না যেমন ভাবে আমাদের দেশে বহু স্থানে বহু আমল চালু হয়েছে শরিয়তটা সেখান থেকে উৎখাত হয়েছে আমরা দেখতে পাই যে রসুল সাল আলাই পড়েছেন প্রথম যদি খুলি আমরা দেখতে পাবো পদ্ধতি শিক্ষা দিলেন যে কিভাবে আমাদেরকে দরুদ পড়তে হবে আল্লাহ মুহমদ কামা সাল্লাহ ইব্রাহিম দরুদ ইব্রাহিম রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিলেন এই জন্য যেখানে আপনি একটি আমুলের নামে দলিলহীন কোনো আমুল তৈরি করবেন সেখান থেকেই সুন্না তুঠে যাবে রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম যে রাজনীতির প্রেক্ষাপট তৈরি করেছেন দিয়ে গেছেন মানুষের সামনে এবং সাহাবোকেরাম বিশেষ করে চার খলিফা আবু বকর ওমর ওসমান এবং আলী রাজা তারা যে আদর্শ দিয়ে গেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে কি সমাধান হতে পারে খলিফা কিভাবে নির্বাচিত হতে পারে। এই আদর্শ তারা দেখা দেয়া মুসলিম গ্রহণ করেছে রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের দেওয়া আদর্শ তাহলে যতদিন পাশ্চাত্য দেওয়া আদর্শ এখানে থাকবে ততদিন পর্যন্ত রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ আসবে না আপনি দেখুন ইসলামী অর্থনীতির স্বরূপটা রসুল্লাহ সাল্লাহ সাহাবিরা দেখিয়ে দিয়েছেন কিন্তু এর পাপ আমরাই করেছি রসুল্লাহ সাল আলি সাল্লামের যে ব্যবসায় নীতি যে অর্থনীতি ইসলামী অর্থনীতি রূপরেখা সেটা উৎখাত হয়েছে যতদিন পর্যন্ত অমুসলিম অর্থনীতি রূপরেখার টিকে থাকবে ততদিন পর্যন্ত মুসলিমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া আদর্শ গ্রহণ করবে না এটাই নিয়ম তাহলে বুঝে যাচ্ছে আমি ভালোর নামে যে কোনো উষ্ণতে যদি রাসুলুল্লাহ সাল আলাই সাল্লামের আদর্শ থেকে আমি ফিরে যাই তাহলে একটি আদর্শ ওখানে অন্যরকমভাবে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হলো সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনার মধ্যে বলছিলাম আমলে সলেহ করতে গিয়ে যেন কোনো নতুন আমুল সৃষ্টি না করে আরো পর্বে আমরা উল্লা আলোচনা করবেন ইনশাল্লাহ এ আমাদেরকে বিদায় নিতে হচ্ছে যেন পবিত্র এবং সেই হাদিস অনুযায়ী আমুলে সলেহ করার তহফিক দান করেন আল্লাহিনা আসসালাম আমি তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्